আপনি সিয়াম পালন করলেন এবার আপনাকে ইফতার করতে হবে এটাও ইবাদত এমনকি আপনি নিজে যদি এই ইফতার করেন আরেক ভাইকে আপনি একটি খেজুর দিয়ে ইফতার করাতে পারলেন এটাও আপনার জন্য ইবাদত ওই ভাই ওই মানুষটি যে মানুষটিকে আপনি একটি খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়ে অথবা এক বাটি খাবার দিয়ে অথবা ইফতারের সামগ্রী তার সামনে উপস্থাপন করে তাকে খাওয়ালেন ওই ব্যক্তি সারাদিন শিয়াম পালন করে যে সাবাব পেল আল্লাহন তালা আপনাকে ওই পরিমাণ সাবাব আপনার আমল নামায় লিখে দিবেন।